ধর্ম মুসলমানের একটা আস্থা বিশ্বাস গোটা বিশ্বের আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন এর মূল ইউনিট হলো পরিবার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 আসসালামুকুমত আলহামদুলিল্লাহ নবীনা মহম্মদিহি আজমাইন আবাদ সম্মানিত শ্রোতাও দর্শক মন্ডলী আমরা আপনাদের সামনে রেয়াদ সালহীন কিতাব থেকে নিয়মিতভাবে আলোচনা করে আসছে আজকে যে বিষয়ে আলোচনা হবে সেটি হলেই আল্লাহর ভয়ে কাদার ফজিলত কী আল্লাহর ভয়ে কোনো ব্যক্তি যখন কাঁদবে তার চোখ থেকে যখন অশ্রু ঝরবে এ বিষয়ে কোরআন এবং হাদিসের নির্দেশনা কি। এ বিষয়ে ইতিমধ্যে আমরা কিছু আয়াত এবং হাদিস শ্রবণ করেছি বাকি হাদিস নিয়ে আজকে পর্যালোচনা করব ইনশাল্লাহ এব প্রথম যে হাদিস আমরা আজকে উপস্থাপন করব সেটা হলেই আন ইব্রাহিম বিন আব্দ রহমান বিন আউফ আন্না আব্দুর রহমান বিন আউফ রাহু আনহু উন ওয়াকান ইব্রাহিম বিন আব্দ রহমান রাজি আল্লাহ তিনি বলেন যে আন্না আব্দুর রহমান বিন আউফ উতিয়া বি আব্দুর রহমান বিন আউফ আনহুর নিকটে যখন খানা নিয়ে আসা হলো ওয়াকান উনি অবস্থায় ছিলেন রোজা রেখেছিলেন সকাল তিনি বললেন কতিলা কুতিলা মুসাবিনী তো ওই ব্যক্তি যখন সামনে খাওয়া দেখেছে তো তিনি বলছেন মসাবিন অমাইর একজন সাহাবি বলছেন কুতিলা ওনাকে যখন শহীদ করা হয়েছে ওহো আঃ রনি আর তিনি আমার চাইতে উত্তম ব্যক্তি ছিলেন ফালাম ইউ জাদু মা ইউকুরান তার অবস্থা এমন ছিল যে ওনাকে যে কাফুন দেওয়ার জন্য যতটুকু কাপড়ের প্রয়োজন এতটুকু কাপড় পর্যন্ত পাওয়া যায় নাই ইল্লা বুরদাতান শুধু একটি চাদর ছিল ওনার এই সমস্ত জীবনের রেখে যাওয়ার সম্পদ শুধু একটি চাদর ছিল কাফনের সময় যখন ওই কাপড়টি দিয়ে মাথা ঢাকার চেষ্টা করা হচ্ছে আর পা যখন ঢাকা হয় তখন মাথা বের হয়ে যায় বসিত সাহাবি বলছেন কিন্তু তারপরে আল্লাহ আমাদের জন্য দুনিয়ায় দুনিয়া যে প্রশস্ত করে দিয়েছেন দুনিয়ায় যে যত নিয়ামা আমার ভয় হচ্ছে যে দুনিয়াই হয়তো এই আরাম আল্লাহ আমাদেরকে দ্রুত দিচ্ছেন অর্থাৎ আমরা যে নেকি করছি আমাদের যে কামাই করছে তার বদলা হয়তো দুনিয়ায় তারা তাড়াতাড়ি দিয়ে দিচ্ছেন সোম্মা জালা এবকি হাতা তারাকা তাম এটা বলেই উনি কাঁদা শুরু করলেন এত কাঁদলেন যে উনি আর খেতে পারলেন না খাওয়া পর্যন্ত বিরত থাকলেন উনি বুঝাতে চাচ্ছেন আল্লাহনবী ইসাল্লাম বলেছেন যে দুনিয়ায় দুই শ্রেণীর মানুষ আছে কিছু আছে মমিন আর কিছু আছে কাফের তো মমিনদের জন্য আল্লাহনবী ইসালাম বলেছেন এরা যখন নেক কাজ করে ভালো কাজ করে তো আল্লাহ তালা এদের নেকিটাকে আখের জন্য রেখে দেয় मय तला दुनिया रिजिक दिए थकें दो रिजिक पा जाए आखराते आल्ला तर ता नेकी के एक्सट्रा रेखे दें आखराते देवार्ज क्योंकि मुसलिम जरा आखिर भलो क्च करें तर बदला दुनिया आल्ला दिए दें तो रीन जो मन हे आल्ला तला केत बस रिजिक दी तो एम जान ना जो दुनिया स्वबाव बदला सब दिए देख আর আখিরাতে আমাদের জন্য কম থাক এটা চাই না চাই যে দুনিয়ায় কষ্ট করে থাকি আর আখেরাতে যেন আমাদের জন্য আল্লাপাক সেটাকে রেখে দেয় পরবর্তী যেন সেটা পাই তো এটা হলো সেই যুগের মানুষের ইতিহাস যেই যুগের মানুষেরা এই পৃথিবীর সবচাইতে উত্তম ব্যক্তি তাদের চাইতে উত্তম ব্যক্তি আর কোনো দিন আসেও নেই আসবেও না তিনি বলেন রসুরুল্লাহলাম বলেছেন আল্লাহর নিকটে দুই ফোটা এবং দুই চিন্ন চাইতে বেশি প্রিয় জিনিস আর কিছু নেই দুই ফোটা আর দুই দাগ চিহ্ন ছাড়া এই দুই দাগ এবং দুই ফোটার চাইতে বেশি প্রিয় আল্লাহর নিকটে আর কোন জিনিস নেই কতরা তু ধুমুয়া ইন মিন খাসিয়াতিল্লা বলছে দুই ফোটার মধ্যে একটি ফোটা যেই ফোটা চোখ থেকে অশ্রু ঝরে চোখের যে পানি পরে এক ফোটা পানি মিন খাসিয়াতিল্লা আল্লাহর ভয় আল্লাহর ভয়ে যেই চোখ থেকে এক ফোটা পানি পরে এবং রক্তের ওই ফোটা যেই ফোটা আল্লাহ রাস্তায় যে হাত করতে যে শরীর থেকে বের হয় আর চোখের এক ফোটা পানির চাইতে আল্লাখ আর কিছু নেই ও আমল আসারান আর যে দুই দাগ আল্লাহর কাছে বেশি প্রিয় দুই চিহ্ন আল্লাহর কাছে বেশি প্রিয় সেই দুই চিহ্ন কি আসার আল্লার রাস্তায় জিহাদ করতে যে আঘাত প্রাপ্ত হয় যে যখম যে ঘাড় চিহ্ন তার শরীরে পড়ে যায় ও আসারনফি ফারিজা তেমন ফারিদুল্লাহ এবং আল্লাহর কোনো আদেশ মানতে যে তার যে চিহ্ন পড়ে যায় ওই চিহ্ন আল্লাহর কাছে এত বেশি প্রিয় এত বেশি প্রিয় আর কোনো জিনিস নেই মানুষ যখন অধিক বেশি সেজদা করবে সলাচদায় করবে তখন তার এই কপালে চিহ্ন হয়ে যাবে হাতও চিহ্ন হয়ে যাবে তারপরে ঘুটনুতে চিহ্ন হয়ে যাবে পায়ে চিহ্ন হয়ে যাবে বারবার যখন একটা জায়গায় তখন স্বাভাবিক একটা চিহ্ন হয়ে যাবে তো এই এবাদতের কারণে আল্লাহর কোন এবাদত আদায় করার কারণে শরীরে যে চিহ্ন পড়ে যায় যে দাগ পড়ে যায় সেটা সলাাতের অবস্থাতেও হতে পারে অথবা অন্য কোন এবাদত জাকাত প্রদান করতে যেও সেরকম হতে পারে কোথাও কোনো চিহ্ন লাগতে পারে তো আল্লাহ নবীশ্রাম বলেছেন যে দুই ফোঁটা এক ফোঁটা চোখের পানি আর এক ফোটা আল্লাহ যে হাত করার সময় রক্ত আর দুইটি দাগ আল্লাহ রাস্তায় আঘাতপ্রাপ্ত দাগ আর একটি হলো কোন দাগ হচ্ছেন এই চারটি জিনিসের চাইতে বেশি প্রিয় আর আল্লাহর কাছে কোনো জিনিস নেই সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী প্রত্যেক মমিনের অন্তরে বাসনা থাকা উচিত যে কোন কাজের বিনিময়ে জান্নাত পাবো এবং যে রব আমাকে সৃষ্টি করেছেন আমাকে আল্লাহ সুন্দর করে আমি তাদের আকৃতি দিয়েছি আল্লাহ পাক তার আমাদের শেষদা করে আমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ তারপর সুম্মু সাহিল মানুষ যদি তার মর্যাদা না বুঝে এই উচ্চ সম্মানিত যে কাজের বিনিময়ে আল্লাহ সন্তুষ্টি হবে আল্লাহ রাজি হবেন খুশি হবেন এমন কাজটা করা দরকার এই জন্য আল্লাহর আজাব সম্পর্কে আমাদের জানা দরকার জাহার্নাম কত কঠিন কবরের আজাব কত কঠিন এবং দুনিয়ায় আল্লাহ তারা যারা নাফুরমানি করেছে আল্লাহ তারা তাদেরকে কত কঠিনভাবে শাস্তি দিয়েছেন এগুলি আয়াত যদি পড়ি এগুলি ইতিহাস যদি আমরা শুনি তাহলে আমাদের অন্তরটা কাঁদবে আমাদের চোখ থেকে পানি বের হবে আর যে চোখ থেকে আল্লাহর ভয়ে পানি বের হবে ওই চোখটার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি সম্মানিত শ্রোতা ও এই হাদিসের সাথেই এই অধ্যায়ের আলোচনা শেষ হয়ে যাচ্ছে এরপরের যেটা অধ্যায় সেটা হলেই বাবু ফাজলুজুহুদিফিদুনিয়া পার্থিব সম্পদের প্রতি অনাসক্তি হওয়া দুনিয়ার যে জীবন আছে এই জীবনের যে সম্পদের দরকার এ বিষয়ে মানুষের অনীহা হওয়া অনীহা হওয়া অনিচ্ছা প্রকাশ করার কি ফজিলত এবং এই দুনিয়া থেকে স্বল্প কিছু উপার্জনের ফজিলত বেশি না অল্প কিছু উপার্জনের ফজিলত ফুল ফকর আর আল্লাহ যদি কাউকে গরিব এবং মিসকিন বানান তাহলে তার কি ফজিলত এ বিষয়ে এ অধ্যায়ে আলোচনা হবে ইনশা আল্লাহ তো এ বিষয়ে আলোচনা যাওয়ার পূর্বেই আমাদের মাঝে ছোট্ট একটি বিরতি আলোচনা নিয়ে আপনাদের সামনে একটু পরেই উপস্থিত হব ইনশা আল্লাহ দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন शुक्रवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सतटदेश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 क तो कार्यकी भावे कुरान के हिदायत नहीं कोटी कोटी मानुषर जीवन हल आलोकित देख अल कुरानर आलो परवर्ती अनुष्ठान पिसल আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লা রাসুলিল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা আল্লাহর বিধান শরীয়তের কিছু হুকুম আহকাম রিয়াদহীন কিতাব থেকে আমরা শুনে আসছি এবং আজকে যে বিষয় আমরা আলোচনা করব সেটা হলেই দুনিয়ার বিষয়ে মানুষের অনেহা হওয়া অনাসক্তি হওয়ার ফজিলত কি এবং দুনিয়া স্বল্প উপার্জন করার ফজিলতের বিষয়ে এবং যারা দুনিয়ায় গরিব এবং ফকির মিসকিন আছে এদের ফজিলের সম্পর্কে আলোচনা শুনবো ইনশা আল্লাহ তালা এ বিষয়ে মহান আবুল আলমিনের চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা আমাদের দুনিয়ার জীবনের বাস্তবতা তুলে ধরেছেন যে দুনিয়ার জীবনটা কেমন শোনো যেহেতু বোঝে তো এই জন্য ওই ক্ষেতের উদাহরণ দিয়ে বলছে যে তোমার জীবনটা কেমন দেখো বলছে নিশ্চয় দুনিয়ার জীবনের উদাহরণটা কেমন কামা ইন সামা। বলছে ওই পানির ন্যায় যে পানিটি আসমান থেকে বর্ষণ করা হয়েছে ফাক্তালা তবিহি ফহিনুল্না সাল আনাম ওই পানিটি মাটিতে পড়ার পর মাটি থেকে বিভিন্ন ধরনের শস্য উৎপাদিত হয়েছে ফসল আদি উৎপাদিত হয়েছে মিম্মাই আকুল উন্নাসাল আনাম যেগুলি থেকে মানুষও আহার গ্রহণ করে পশু পাখিও তারা খায় ঘাস ফসল আদি ঘাসপালা শস্য এগুলি সব উৎপাদিত হয় সেই আসমানের বৃষ্টির পানি দ্বারা বলতেন হাত্তাঈদা আখ যুখরু জুখরুপাহা যখন নাকি জমিনটি তার সৌন্দর্যটা তাকে পেয়ে নেয় এই জমিনে যখন বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার পর সেখান থেকে সুন্দর সুন্দর সবুজ ঘাস পালা এগুলি উৎপাদিত হয় জমিনটি যখন এগুলি নিয়ে জমিনটি যখন শোবনে হয়ে যায় জমিনের আকৃতি যখন সুন্দর হয়ে যায় ফসলটা যখন একেবারে সুন্দরভাবে প্রস্তুত হয়ে যায় বলছেন অজান্না আহ লোহা আন্না হোম কিরুন আরেহা আর জমিনের মালিক তখন মনে করে এই তো আমার ফসল রেডি ফসলটি প্রস্তুত হয়ে গেছে আমি এই ফসল অচিরেই আমি তাকে কেটে বাড়িতে নিয়ে আসবো আন্না হোম কিরুন আরে হা সে মনে করে যে আমি অচিরেই এই ফসলের মালিক হয়ে যাব। ফসলটি বাড়িতে নিয়ে আসব। আল্লাহ তালা বলছেন যেগুলি বাস্তব হয়ে থাকে যেটা আমরা অস্বীকার করতে পারি না সেটা আল্লাহ বলছেন আতাহা আমরুনা আমার আমি কোন একটা হুকুম দেই কোনো বাতাসকে কোন ঝড় তুফানকে এবং সে ঝড় তুফান এসে ওই জমিনকে কোনো রাত্রে অথবা দিনে সে ঝড় এসে তার ফসলটাকে এমনভাবে নষ্ট করে দেয় কালকে তকনাবিল আমলেই ছিল না আমরাও দেখি আম গাছে যখন মূল আসে আমটা যখন একটু বড় হওয়া শুরু করে কোনো কোনো বৎসর এমন ঝড় তুফান চলে আসে সেই গাছ থেকে এমনভাবে আম নিচে পড়ে যায় যেন মনে হয় গাছে আম ধরেই ছিল না ফসল এমনই যে চাল এবং গম চালের যে আমরা ফসল করি আমাদের দেশে তো এই চালটি যখন এই ধানের গাছ যখন একেবারে ধানটা যখন পেকে যায়। হঠাৎ করে এমন কোনো ঝড়ো বৃষ্টি শুরু হয় পাথরের বৃষ্টি শুরু হয়ে যায় যে সেই ধানের শীষে কোনো ধান আছে বলে মনে হয় না এমন অবস্থাও হয়ে যায় যারা বাস্তব তো আল্লাহ তালা বলছেন যে তোমার দুনিয়ার জীবনটা হলো এরকম তুমি মনে করছো হয়তো এই যে কেবল আমি সুন্দর একটা বাড়ি করলাম। কেবল আমি একটু সুন্দর একটা দোকান করলাম। কেবল আমি ব্যবসাটা কেবল চালু করলাম এবং মনে করছেন যে এখন আমি সুখী এখন আমি একটা আরামের জীবন বসবাস করতে পারি আও কোন একটি রাত্রে অথবা কোন একটি দিনে আল্লাহ শুধু এতটুকু হুকুম আসবে যে কবজ করে নাও। না মৃত্যু যখন আসবে এক সেকেন্ড দেরি করবে না যতই বলি আমার ছেলেটা বাসায় নেই একটু আমি একটু দেশিয়ে ছেলেটা আসুক হ্যাঁ আমার স্ত্রী বাড়িতে নেই আমি তাকে এক নজর দেখতে চাই না কখন কোন অবস্থায় মৃত্যু আসবে কারও জানানি। বলছেন। কাদা আলিকানো ফাস সিুল আয়া তিলি কমঙ্গে আমি মানুষদের জন্য এভাবে বিস্তারিতভাবে আলোচনা করে ও মানুষদেরকে ূঝন চেষ্টা করি। যেন মানুষ এখান থেকে শিক্ষা কখন করে। ওখা আলা আলাথা আলাল বলন অদ্রিী বিলাহুমমা সারাল হায়াটির দুনিয়া। কামাইন আনজালনা হুমিনাস সমাই ফাখতারা তবেহি না বা তুল আওদিফা আসবাহাসিীমামান তাদুহুর আ। وَكَانَ اللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ مُقُتَدِرًا اي آيات والله تعالى اي كهت كمارا بشتر شمپور كهوني ودهارون ده الله چنانا كورشن اير پر بوله المال والبنون زينة الحياة الدنيا ها دنيا منوش شمپود ار شنطان اي تا توم دنيا راكتی شندر جو دماترو دنيا شمپود اي بون اولاد شنطانا دي اي را توم ده جنو دنيا راكتی شندر جو ওয়া আমালা আর যে নেক কাজ তুমি করে নেছ যে নেক কাজ তুমি আখেরাতের জন্য পাঠিয়ে দিচ্ছ তোমার রবের কাছে যে নেক কাজটি থাকবে এর প্রতিদানটা হবে অত্যন্ত মূল্যবান এবং যে আশাক প্রয়োগকারী এমন একটি জিনিস এমন একটি মূল্যবান ন্যামত تمار جنن الله تعالى اي ثوابير بضر الله تعالى دكيه দিবেন জান্নতে টারমতের দিন সূরা কাহাফ পুতলেশ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন يعلم انم الحيات الدنيا لعب وله وزيره وتفاخر بينكم وتكاثرون في الاموال والاولاد كتماثيل غيث الكفار نباده ثم يحيجو فطرهم اصفر ثم يكون حطاما وفي الاخره عذاب شديد ومغفره من الله ورضوان فمال حیات الدنيا الا متاع আল্লা তালা বলছেন গর্ব করা অহংকার করা আমি অমক আমার এটা আছে আমিও এত ডিগ্রি আমার এই চাকরি আমার এরকম বাড়ি আমার এত জমি তাফা পরস্পর একটু গর্ব করা এরপরে ফিল পতাকা তরুন ফিলাম প্রত্যেকেই চেষ্টা যে কিভাবে মাল বৃদ্ধি হবে কীভাবে সন্তান বৃদ্ধি হবে তবে এখন কিন্তু সন্তান বৃদ্ধির প্রতিযোগিতা নেই মাল বৃদ্ধির প্রতিযোগিতা আসে সন্তান বৃদ্ধির প্রতিযোগিতা নেয় কারণ এটা মনে করা হয় যে দুটো সন্তানের বেশি যদি সন্তান হয়ে যায় তাহলে তাদের ভারণ পোষণ করা অসম্ভব এটা মানুষের আঁকিদা হয়ে গেছে এখন বর্তমান যেটা আমাদের যেটা কালচার আমাদেরকে যেভাবে ব্রেন ওয়াশ করা হচ্ছে আমাদেরকে এটাই বোঝানো হচ্ছে যে সন্তান একটা অথবা দুটা এর চেয়ে বেশি নেওয়া হবে না কেন না হবে না যে এদেরকে লালন পালন করা মুশকিল তা আকবর আল্লাহ তালা বলছেন নাহানুলার জুকু কুমাই হোম তোমরা কোনো সন্তানকে খাওয়া দেওয়ার ভয়ে রিজিকের ভয়ে কাউকে হত্যা করো নাহানুলার জুকু কোময়াইয়া হোম আমি তোমাদেরকে যেভাবে রিজিক দিচ্ছি তাদেরকেও দিব আমরা জানি আমাদের যারা বাপ দাদা ছিলেন দাদা দাদি নানা নানি ছিলেন তারা ওইগুলো বুঝতেন না আমাদের আগের মানুষের দেখেন এক এক পিতার ছেলে শুনতেন কত মেয়ে শুনতেন কত আল্লাহ বরকত দেন দিয়েছে। এক বাপ মায়ের যদি চারটা ছেলে থাকে সবাই কি এক সমান হয় না একজন ভালো হয় একজন মন্দ হয় একজন না দেখলে আর একজন দেখে আরেকজন না দেখলে আরেকজন দেখে তো আমরা যারা আশা করে বসে রয়েছি যে আমার একটা ছেলেকে একেবারে ব্যারিস্টার বানিয়ে তারপরে তার দ্বারা আমি আরাম পাবো আর একটা মেয়েকে একেবারে আরাম পাবো কিন্তু কি যদি আমাকে আরাম না। হবে বহু ইতিহাস আছে ছেলেটাকে বহু পয়সা আদি খরচ করে তাকে বড় একজন আহ ব্যারিস্টার বানিয়ে বড় একজন শিক্ষিত বানিয়েছে হঠাৎ করে দেখা যাচ্ছে হয় সে মারা গেছে না হয় ছেলেটাই এক্সটেন্ড করে মারা গেছে এখন কি থাকবে আপনার পাশে এখন আপনাকে কে দেখবে যে একটা ছেলে ভরসায় বসে আছেন আপনার আগেই তো তাকে নিয়ে যেতে পারে বিষয়টা কিন্তু বাস্তব অবাস্তব নয় একেবারে আগেই তো আল্লা তারা বলছেন যে কামাসেল গাইসিন বলছেন ওই বৃষ্টির নেয় যে বৃষ্টির পরার পর সেখান থেকে শস্য উৎপাদিত হয় এবং সেটা যখন শুকিয়ে যায় এমন কি হলুদ রঙের হয়ে যায় এর এরপরে একসময় সেই জিনিসটা খড়কুটো হয়ে যায় অফিল আতে আদা বুনিদ অতাল্লাহ রেদুয়ান এটা কেন বলছে যে ফসল যখন হয় ফসলটি শুরুতে কি হয় সেটা ছোট আকারে থাকে সবুজ হয় এরপরে সেটা আরও বড় হয় এরপর তার উপর ফল আসে সে ধানটি আবার একটু হলুদ হয়ে যায় হলুদ হোয়ার পর কি হয় শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পর মরে শেষ হয়ে যায় বলছে জীবনটাও এরকম উঠতে উঠতে সুন্দর হয় যুবক হয় এরপর আবার বৃদ্ধ হয়ে যায় এমন এক সময় চলে আসে যে আমি নিজের হাত নিজে আর তুলতে পারি না যে হাত দিয়ে কত পালোয়ানি করেছি কত বাহাদুরি করেছি কত কাউকে মেরেছি কিন্তু এক সময় আমার কাছে অচিরেই আসতে যাচ্ছে যে আমার হাতকে উঠানোর জন্য আরেকজনের সহযোগিতার দরকার হয় আমাকে বিছানা থেকে উঠতে আরেকজনের সহযোগিতার দরকার হয় তো এটা বাস্তব এটাই হলো দুনিয়ার জীবন তো বলছেন অফিল আখ আদা বুনিদ আমি আখের হাতে হয় তোমার জন্য কঠিন শাস্তি হবে আর না হয় আল্লাহর পক্ষ থেকে ذلك مطاع الحياة الدنيا والله عنده حسن المعاب الله تلا بولين عمي مانوش درجونه شندور كوري دي شهوة حب الشهوات ابريت تير بحلواشة محبت خواهشات كي بحلواشة لين من النساء ناري والبنين شنطندي والقناتير يبون مالير ستوب والمقانترات من الذهب والفضة সোনা এবং চাঁদির ঢিপ স্তুপ ওয়াল খাইলামা এবং চিহ্নিত ঘোড়া অন্তরে আল্লাহ সৌন্দর্য করে দিয়েছে মানুষ এগুলোকে ভালোবাসে নপসের খাহিস কে ভালোবাসে নারীকে ভালোবাসে এরপরে সোনা চাঁদির অধিক হওয়া সম্পদ বেশি হওয়া ঘোড়া এবং পশু পাখি খেতে বাড়ি এগুলিকে সৌন্দর্য করে দেওয়া হয়েছে ذلك متاه الحياه الدنيا يقولي سب دنيا بي বস্তু মাত্র والله عنده حسن المعاب কিন্তু আল্লাহর কাছে যে স্থানটি আছে সেটা হলো অত্যন্ত উত্তম স্থান সূরা আলে ইমরান 14 নম্বর আয়াত ওক্বালা তাআলা আল্লাহ তাআলা فلا تغرنكم الحياه الدنيا ولا يغرنكم بالله الغরور হে মানুষসকল শুনে রাখো ইন্না ওয়াদা আল্লাহি হক নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য ঢোকায় তোমাকে না ফেলে দেয় সুর ফাতের পাঁচ নম্বর আয়াত আল্লাহ আরো বলেছেন আল্লা কুমুর অধিক চাওয়াটাই তোমাকে ধ্বংস করে দিয়েছে অধিক মাল দরকার অধিক সম্পদ দরকার বড় ধ্বংস করে দিয়েছে এবং অবশ্যই অবশ্যই তুমি তুমি জানবা যে তোমার পরিণাম কি হবে ওকাল বলেছেন লাউকানুয়ালুন এই দুনিয়াবীর জীবনটা খেল তামাশা সারা আর কিছু নয় কিন্তু আখিরাতের জীবনটাই হল প্রকৃত জীবন সুরায়ান কাবুত চৌষট্টি নাম্বার আয়াত সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী দুনিয়ার জীবনের বাস্তবতা সম্পর্কে আমরা কোরআন মাজিদের কিছু আয়াত আমরা ইতিমধ্যে শ্রবণ করলাম এ বিষয়ে বাকি আলোচনা পরবর্তী বৈঠকে শোনার জন্য বিশেষ আহ্বান রেখে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ হিরবিলাম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 फिल्टार कर पानी विशुद्धिस रक्त कष्ट पवित्र कुरने अनेक बार ये कथा जकत अर्थात तुम्हारा नामज दओ जी सम्पद के विशुद्ध कर बर्तमान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 तो पुरुन पुरुन। तो उत्तम सर्वोत्कृष्ट नीति सठी लेंदेन बैध उपाय बड़ लाभ कत सुंदर भाव नूत जुगे सफलता अर्जन करार्थ इसलमी अर्थनीति आज रगारोटा पुन सम्प्रचार सकाल दस टेलेश